মানবতার সমাধান দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে যে যেখান থেকে আমাদের আজকের এই আয়োজনে শরিক হয়েছেন পৃথটিভি বাংলার এই বিশেষ আয়োজন কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি আসুন আমরা কোরআন দিয়ে জীবন করি এই কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আজকে আমাদের সাথে শরিক হয়েছেন তাদের প্রত্যেককে সব ভাই বোনদেরকে সম্মানিত ভাই সালাম শুভেচ্ছা মোবারক জানিয়ে শুরু করছি আমাদের এই কেন্দ্রিক আলোচনা। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে কোরআন করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা সুরাতুল হজুরাত রসুল্লাহ সাল্লি সাল্লামের মাদানি জিন্দিগিতে যেটা নাজিল হয়েছে এবং এই সুর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হবে নয় নম্বর এবং দশ নম্বর আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ সুফা আলাপে মুসলমানদের যে ভ্রাতিত্ব সেটার কথা বলেছেন এবং ভ্রাতৃত্ব মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় কোন যদি ডিসপিউট হয় কোনো যুদ্ধবিগ্রহ বাধিয়ে তাহলে কিভাবে ফয়সালা করতে হবে সে সম্পর্কে আল্লাহ সুফায়না হুয়া তলা বলেছেন এই যে কোরআন আমার সামনে আছে আসুন আমরা শুরু করি কোরআন থেকে ই তেলাওয়াত করি দেখি আল্লাহ আমাদেরকে কি হেদায়ত দিচ্ছেন এরপরে মুফাসরিকামিবা এ ব্যাপারে কি বলছেন بسم الله الرحمن الرحيم وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ قُتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيئَ إِلَى أَمْرِ اللَّهِ فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقصتوا إن الله يحب المقصتين إنما المؤمنون إخوة যদি মুমিনের মধ্যে টু গ্রুপ অফ পিপুল দুটো দল তারা একজন আর পক্ষ বিপক্ষ হয়ে যদি তারা যুদ্ধবিগ্রহ শুরু করে মারামারি শুরু করে তাহলে দুইজনের মধ্যে তোমরা ইস্লাহ করে দাও সোল করে দাও সন্ধি করে দাও যুদ্ধ বন্ধু করে দাও ভাই ভাই মারামারি হতে পারে না ফাইম বাগত এহদাহ যদি এক দল এক দলের উপরে অন্যায় অত্যাচার করে যদি তারা যুদ্ধকে কন্টিনিউ করে ফত ইতি তিল্লা তাহলে যেই দল বিদ্রোহ করল। কথা যারা শোনে না তাদের বিপক্ষে গিয়ে সবাই তাদেরকে সাহস্তা করো তাদেরকে বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুমের দিকে তারা ফিরে আসে যদি তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে যেহেতু তাহলে তারপরে তাদের উপরে তোমরা অন্যায় করতে পারবে না ফা আদল। তাহলে এনসাফের ভিত্তিতে আদলের ভিত্তিতে তাদের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তারা যারা ন্যায় পরায়ণ যারা ন্যায়কে অ্যাপ্রিসিয়েট করে ন্যায়ের পক্ষে থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আর এরপরের আয়াত দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইনামিনু না নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই বোন বোনের মধ্যে দেখা দিলে কোন অসুবিধা হলেও করো আশা করা যায় যে তোমরা আল্লাহর রহমত পাবে সমানিত ভাই বোনেরা আল্লাহর নিয়মকে না কারণেই কিন্তু আমরা এত অশান্তির মধ্যে আছি আল্লাহ সব হ্যাঁ কত স্পেসিফিকলি বলে দিচ্ছেন ममिन दुई ग्रुप मध्युदिग्रह लेगे जाते इस्यू नहींग्रह लागते क्योंकि विग्रह होार्ड पार्टी जारे इसे सबा फैसला जानते जार कथा सबा शुनि इन्साफर भित न्याय भित आदल भित फैसला कर फैसलार क्षेत्र में दिक्क से दिक करें तो्ला तहारे दायी थक যখন আমাদের মধ্যে সমস্যা হয়ে যায় অসুবিধা হয়ে যায় তখন আমরা সামনে অগ্রসর হতে পারি না কারণ আমাদের বিচার ফয়েসালা নিয়ে যাওয়ার মতো কেউ আল্লাহ না স্পেসিফিকলি আমাদেরকে বলছেন মমিনদের মধ্যে দুই দল যদি তারা যুদ্ধে লিপ্ত হয় তাদের মধ্যে সোল্ করে দাও আগের জামানাতেও এরকম যুদ্ধ বিগ্রহের পরিবেশ সৃষ্টি হয়েছে এমনকি যুদ্ধের ময়দানে গিয়েছেন কিন্তু আল্লাহ আর কোরআন দিয়ে ফয়সালা হয়েছে যুদ্ধ বন্ধ হয়েছে রক্তপাত বন্ধ হয়েছে এমন হয়েছে আমরা জঙ্গে সিফিনের কথা জানি জঙ্গে জামালের কথা জানি আরও যুদ্ধের কথা আমরা জানি যেখানে এভাবে ফয়সলা হয়েছে কোনো কোনো জায়গায় আনফর্চুনেটলি রক্তপাতও হয়ে গিয়েছে কিন্তু এটা হওয়া উচিত ছিল না আল্লাহর আর কোরআন আল্লাহর দেওয়া সংবিধান আল্লাহর দেওয়া কনস্টিউশন ইস্টেসফুল এরপর আল্লাহ যদি হলো যে এই শর্তের ভিত্তিতে তোমরা যুদ্ধ বন্ধ করো এক গ্রুপ শুনলো আর এক গ্রুপ হলে আমরা মানি না যদি তুমি না মানো তাহলে সবাই মিলে তোমার বিপক্ষে এখন ফাইট করা হবে তোমাকে সাহস্তা করা হবে যখন তুমি মানতে রাজি হবে এরপর আদেশের কাছে ফিরে আসলো আমাদের কি করতে হবে তোমরা তাহলে অনুযায়ী জাস্টিস অনুযায়ী এবং ন্যায় অনুযায়ী হয়ে তোমরা থাকবে আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা এনসাপের পথে থাকে যারা ন্যায়ের পথে থাকে যারা আদুলের পথে থাকে আল্লাহবাসা যদি আমরা আল্লাহর ভালোবাসা যদি ন্যায়ের পক্ষে যদি আমরা না থাকি তাহলে আল্লাহর ভালোবাসা পাবো না সারা দুনিয়ার সব মুসলিমের রাষ্ট্রপতি যারা আছে যদি তাদের এই তাদের চেয়ারের যেই লোভ গদির যেই লোভ এটা যদি না থাকতো আর যদি আল্লাহর নিয়মকে মেনে চলতো সারা দুনিয়াতে কিন্তু মুসলমানরা নিজেরা যুদ্ধ করি ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর কিতাবের দিকে ফিরে আসি এই কিতাব যদি আমরা ধরে থাকি তাহলে আমরা পদ ভ্রষ্ট না তারাক্তি কোম আমরাইনে আঁকড়ে ধরে থাকবে কখনোই পদভ্রষ্ট হবে না আজ পদ ভ্রষ্ট হতে বসেছি আমরা আল্লাহর নিয়মকে মানলাম না যুদ্ধ বিগ্রহ দেশে দেশে লেগে আছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি আসুন আমরা এই ব্যাপারে কন্টিনিউ করব আমাদের সময় হলো খানিক্ষণের বিরতি নেওয়ার ছোট্ট একটা আমরা যাচ্ছি আপনারা যে যেখানে আছেন আমাদের সাথেই থাকবেন বিরতির পরে আবারও দেখা হবে আসসালাম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 ওয়েলকাম ব্যাক আবার যারা এতক্ষণ আমাদের সাথে আছেন আমাদের ডিসকাশনের শরিক হচ্ছেন আমাদের আলোচনা চলছে সম্পর্কে। সুরাতুল হজরাতের নয় এবং দশ নম্বর নাইনথ অ্যান্ড টেন্থ আমরা দশম আয়াত নিয়ে আলোচনা করছি যেখানে আল্লাহ বলে নিঃসন্দেহে যারা ইমানদার তারা ভাই ভাই তারা বোন বোন পুরুষ হলে ভাই মহিলা হলে বোন ভাইয়ে ভাইয়ে তো গন্ডগোল হতে পারে পারেই তো ঠিক না ছোট ভাই বড় ভাই আমরা মারামারি করি আবার কিন্তু একসঙ্গে আবার মিশে যাই একজন আরেকজনে খেলার সাথী আবার খেলতে গিয়ে মারামারি হয় ধাক্কা ধাক্কি হয় কোনটাকে তোমরা সলিউশনে নিয়ে আসো সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বলে দিলেন ভাই আসলেই আমরা ভাই এই যে দিনী সম্পর্ক যে রিলেশন এই রিলেশনটা আপনার রক্তের সম্পর্কের চেয়েও অনেক মজবুত অসংখ্য প্রমাণ আছে সাদা একজন কালো একজন আর জন্য জীবন দিয়ে দেয় কারণ তারা ভাই এই ভ্রাতৃত্ব বন্ধন এত মজবুত এই ভ্রাতৃত্ব বন্ধন থেকে ছুটানো সম্ভব হয় না সুফান আল্লাহ মুসাবেন রদিয়াল তার ভাই বদরের যুদ্ধে তিনি ক্যাপটিভ হয়ে বদরের যুদ্ধে তিনি বন্দী হয়ে এসেছেন যে সাহাবি তাকে লুক আপ্টার করছিলেন দেখাশোনা করছিলেন যে এই লোকের বান্ধনটাকে বাধাটাকে রশিটাকে আরো টাইট করে দাও কারণ তার ভাই বোঝায় বলল যে ভাই তুমি কি করে এটা বললে তুমি না আমার ভাই না তুমি আমার ভাই না তোমার আমার মা একজন হতে পারে বাবা একজন হতে পারে তুমি আসলে তুমি আমার ভাই না আমার আসল ভাই হলো এই লোক যে লোক তোমাকে বানছে কারণ সে বলো আমিও বলো তাহলে ভ্রাতিত্বের পরিচয় হলো ভ্রাতিত্বের মাপুর বলে সে আমার ভাই আমি তাকে বুকে চেনে নেই আমি তার জন্য স্যাক্রিফাইস করি তার জন্য জীবন দেয় সেও আমার জন্য স্যাক্রিফাইস করে আমার জন্য জীবন দেয় অনেক হাদিস রয়েছে এক হাদিসের মধ্যে একজন একজনকে শক্তি বাড়ায় আর এক হাদিসের মধ্যে রসুরুল্লাহ জাসাদিল বলে আন্তরিকতার দিক দিকে দিক থেকে তুমি তাদেরকে পাবে বডি একটা শরীরের মতো একটা শরীরের মতো তাদেরকে পাবে যখন একটা অঙ্গ প্রত্যঙ্গে কখনো তখন রাত জাগতে হয় পুরো শরীরকে আপনি বলবেন যে আমার আঙ্গুলে তো ব্যথা লাগছে কাজে চোখ ঘুমায় যাও চোখ ঘুমাইতে পারবে না আঙ্গুলের ব্যথায় আমার মাথা ব্যথা কাজেই আমার পেট তুমি কোনো যন্ত্রণা ভোগ করবে না তা হবে না একজন আর একজনের সঙ্গে রিলেটে যদি প্যালেস্টাইনে আঘাত লাগে এই আঘাত আমার হৃদয়ে লাগে যদি আফগানে আঘাত করা হয় এই আঘাত আমাকে আহত করে যদি আঘাত সুদানে আসে তাহলে আমি তখন রক্তাক্ত হই এই আঘাত যদি পাকিস্তানে আসে বাংলাদেশে আসে ইন্ডিয়াতে আসে আমার ভাই যেখানে আছে অথবা হার যে গোবিনাতে আসে যেখানেই আমার ভাইয়ের উপরে আঘাত করা হয় আমেরিকা হোক বা ইউরোপ হোক এই আঘাত আমার কলেজায় আসে আমার কলেজাকে খান খান করে দেয় আমার কলেজাকে দীর্ণ বিদীর্ণ করে যায় আমার কলেজায় রক্ত ঝরে আমি সহ্য করতে পারি না ফিলিস্তিনের ফুটফুটে ফুলের মতন বাচ্চাকে যখন পাখির মতন গুলি করে মারা তখন আমি আমার চোখের পানি রাখতে পারি না কারণ তারা আমার ভাই তারা আমার বোন কাজেই এটাই হলো আমার ভাইয়ের পরিচয় কারণ আমি ইলাহা বলেছিল তারাও বলেছিল আমাদের আল্লাহ ছাড়া কোনো গার্জিয়ান আমাদের না যদি কোনো একজন মানুষকে মারা হয় যে একজন মানুষকে মারলো সে যেন পুরো মানব জাতিকে মেরে ফেললো যে একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করলো সে পুরো মানব জীবন থেকে পাখির মতন গুলি করে তাদের কবরের সুযোগ দেওয়া হয় না হায়েন আমাদের এই দুর্দিন থাকবে না যত হার্ডশিপ আসুক কষ্ট যতই আসুক এরপরে সুদিন করে ইসলামের বিজয় অনেক দূরে এরকম হবে সম্মানিত ভাই ও বোনেরা আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনে উজ্জীবিত হতে হবে আমরা একজন আর ভাই আমার কালারে কিছু আসে যায় না আমার চেহারায় কিছু আসে যায় না আমরা একজন আর বোন কাজেই এই ভ্রাতৃত্ব বন্ধনকে ঠিক রাখার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমাদেরকে করতে হবে সবাই তোমরা ভাই ভাই হয়ে যাও সবাই সমান তোমরা একজন আর ভাই তোমরা হয়ে যাও সুহান আল্লাহ এমনকি রসুল্লাহ আলহিম যে কথা বলেছেন যে আমার ভাইয়েরা আছে তারা আমাকে আসলে দেখেনি তারাই হলো আমার ভাই সো আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে ভাই বলেছেন এর থেকে আর কি চাই আর কি বাওনা আমাদের আছে এই ভ্রাতৃত্ব বন্ধন আজ নাই আজ ভাইয়ে ভাইয়ে ভাই ভাইকে সালাম দেয় না রক্তের সম্পর্ক মানুষ রক্ষা করে না এক মুসলিম আর এক মুসলিমকে দেখলে যদি আমাদের ভ্রাতৃত্ব করতে পারতাম তাহলে এই দুর্দশা আমাদের হতো না আমি আমার ভাইকে নিঃস্বার্থে ভালোবাসতে হবে তিনি আমার দিনই ভাই দিনের সম্পর্ক আছে দিনের রিলেশন আমার সাথে আছে এজন্য আমি তাকে ভালোবাসবো কোনো স্বার্থের জন্য নয় কা পয়সার জন্য নয় সুনাম সুখ্যাতের জন্য নয় সুযোগ সুবিধার জন্য নয় শুধুমাত্র আমার দিনের ভাই এজন্য আমি আমার ভাইকে ভালোবাসি আমার ভাইকে যাব। এটাই হবে হবে আমার মিশন আমার যাবো এটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ সব হুয়া তালা সাদ গ্রুপের মানুষকে আরো সাহা দিবেন এই আরসের সাহা ছাড়া ওই দিন কোনো সায়া থাকবে না তার মধ্যে এক গ্রুপ মানুষ হল তারা একত্রিত হয় আল্লাহর জন্য তারা একজন থেকে আর একজন আবার আলাদা হয় এই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ সুহান হব তাহাল আরোশের নিচে সায়া দিবেন সুহান আল্লাহ আর যারা আরশের নিচে ছায়া পাবে কোথায় যারা আমার জন্য একজন আর একজন কে ভালোবাসত ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত মানুষগুলো কোথায় দেখুন আল্লা সুফানা হোক তাহলে কেয়ামতের কঠিন ময়দানে যারা আমার জন্য একজন আর একজন ভালোবাসত ভ্রাতিত্ব বন্ধনে উজ্জীবিত হতো আজ তারা কোথায় কিছুই নাই সেদিন আল্লাহ না হা তাহলে ছায়া দিবেন যদি আমরা আমাদের এই ভ্রাতিত্ব বোধকে উজ্জীবিত করতে পারি তাহলে আমরা যদি এক ভাই আর ভাইকে দেখতেও যাই अल्लाहर तुम्हें समान जिन दिए सम्मानित भाई बोन दर्शक मंडली सुरतुल हुजरतर नये दस नम्बर आयात अनेक कि शिखार मध्य रही মুসলিম মুসলিমের সঙ্গে ঝগড়াঝাটি ভুল ক্রমে যদিও হয় তার ফয়সালার ব্যবস্থা থাকতে হবে এক মুসলিম দেশ আর মুসলিম দেশের সঙ্গে যদি ঝগড়াঝাটি হয় ফয়সালা আমাদেরকে করতে হবে এবং আল্লাহ ক্লিয়ার কাট ফয়সালা দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে এই কাজও করতে হবে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে হবে ইস্পাত কঠিন ঐক্যের বলে বলিয়ান হয়ে মুসলিম ভ্রাতিত্ব বোধকে জাগ্রত করতে হবে যদি এই ভ্রাতৃত্ববোধ জাগ্রত হতো ফিল হাজার হাজার মুসলমানের জীবন চলে যেত না আর আমাদের ভ্রাতৃত্ব বোধের মাধ্যমেই মুসলিম ভ্রাতিত্বকে রক্ষা করতে হবে এর মধ্যে দিয়েই এর কারণেই আমরা ইনশাল আরো সেচে আল্লা সভায় আমাদেরকে জায়গা করে দিবেন আরে আরশের নিচে যদি আমরা জায়গা পাই তাহলে আমাদের সারা জীবনের কষ্টাত জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সাকসেসফুল হয়ে গেল সেই সফল কাম হয়ে গেল ভ্রাতৃত্ব বদ্ধনে উজ্জীবিত হয়ে আসুন আমরা দুনিয়া এবং আখেরাতের সাকসেসকে আমরা অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক শুক্রিয়া আমাদের সঙ্গে এতক্ষণ অ্যাক্টিভভাবে থাকার জন্য ইনশাআল্লা সামনের কোনো অ্যাকশনে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত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 What was from me in মিল তো লিহ রি অবা হিহ মুজিলিহ